উইংডোজ মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজ আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ কথা সিরা সিরিজের এই পর্বে আমরা আল্লাহ রসুল সাল্লামের নবুয়ের জীবনে প্রবেশ করতে যাচ্ছি সম্ভবত পুরো পৃথিবীর ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা এটি এর আদলেই আল্লাহ আমাদের মুসলিম করেছেন এবং রসুল সাল্লামের উম্মতের অংশ হবার সৌভাগ্য দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লা রসুল সাল্লাহ আলাইস্লামের প্রথম ওয়াহিলাবের ঘটনাটি বর্ণনা করেছেন উম্মুল মুমিন আই সারদ্লা আনহা যদিও তার তখন জন্মই হয়নি কিন্তু রসুল থেকে যেভাবে শুনেছেন ঠিক সেভাবেই আমাদের কাছে বর্ণনা করেছেন আইসা আনহার এই বর্ণিত শুনলে মনে হবে তিনি যেন সে সময় ছিলেন আর সব কিছু দেখেছেন যাই হোক সহিবুখারির ওয়াহি অধ্যায়ের এই হাদিসটি আমরা সবার প্রথমে বর্ণনা করব আর এরপর আমরা কথা বলব প্রথম ওয়াহি লাভের আগের দিনগুলি কেমন ছিল এরপর রসুল্লা সাল্লামের প্রতিক্রিয়া কেমন ছিল প্রথম নিয়ে। আনহা বলেন ওয়াহির তাৎপর্য রসুলের প্রতি সর্বপ্রথম যে ওয়াহী আসে সেটা ছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্ন রূপে। যে স্বপ্নই তিনি দেখতেন সেই স্বপ্নই একেবারে ভোরের আলোর ন্যায় প্রকাশ পেত অর্থাৎ সেই স্বপ্ন সত্য হতো। এরপর নির্জনতা তার কাছে পছন্দনীয় হয়ে ওঠে এবং তিনি হেরা গুহায় একাকি থাকতে শুরু করেন হেরা গুহায় তিনি একাধারে বেশ কয়েক রাত ইবাদাতে নিমগ্ন থাকতেন এরপর পরিবারের কাছে ফিরে যেতেন আর কিছু খাদ্য সামগ্রী নিয়ে হেরা গুহায় ফিরে আসতেন তিনি খাদিজা রাজুল্লাহ ওয়ানহার কাছে ফিরে আসতেন আর এসে আবার অনুরূপ সময়ের জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে ফিরে যেতেন এভাবে চলতে থাকল আর একদিন হেরা গুহায় অবস্থানকালে তার কাছে ওয়াহি আসলো ফেরেস্তা জিবরিল আল্লাহাম তার কাছে এসে বললেন একরা অর্থাৎ পড়ুন রসুল্লাহ আলাইস্লাম বললেন আমি তো পড়তে জানি না রসুল্লাহ সাল্লাইের ভাষায় তারপর জিবরিল আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার খুব কষ্ট হল তারপর তিনি আমাকে ছেড়ে দিলেন বললেন একরা আমি বললাম আমি তো পড়তে যাই না তিনি দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমন ভাবে চাপ দিলেন যে আমার খুব কষ্ট হলো। এরপর তিনি আমাকে ছেড়ে দিলেন বললেন আমি বললাম আমি তো পড়তে জানিনা এরপর তৃতীয়বার তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন এরপর ছেড়ে দিয়ে বললেন তারপর এই আয়াগুলো নিয়ে রসুল্লাহ কাঁপছে তিনি আনহার কাছে এসে বললেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমাকে চাদর দিয়ে ঢেকে দাও তারা তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন অবশেষে তার ভয় দূর হল এরপর তিনি খাদিজার কাছে সব ঘটনা খুলে বললেন বললেন আমি নিজেকে নিয়ে শঙ্কিত বোধ করছি খাদিজা রাজাল আল্লাহর আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না আপনি তো আত্মীয় স্বজনদের সাথে আপনি অসহায় দুর্বলের দায়িত্ব বহন করেন নিঃস্বকে সাহায্য করেন মেহমানের মেহমানদারি করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন এরপর খাদিজা রাজেল্লাহ আনহা তাকে নিয়ে চলে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা ইবেন নফল ইবেন আব্দুল আসাদ ইবেন আব্দুল উজ্জার কাছে ওয়ারাকা এবং নফেল জাহিলি যুগে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি হিব্রু ভাষা লিখতে জানতেন আল্লাহ তাকে যতটুকু তফিক দিয়েছিলেন সে অনুযায়ী তিনি হিব্রু ভাষায় ইঞ্জিল থেকে অনুবাদ করতেন সে সময়ে ওয়ারাকা ছিলেন খুবই বৃদ্ধ অন্ধ হয়ে গিয়েছিলেন খাদিজা রাজু আনহা তাকে বললেন হে চাচা ভাই আপনার ভাতিজার কথা শুনুন ওয়ারাকা তাকে বললেন ভাতিজা তুমি কি দেখেছ রসুল্লা সাল্লু সাল্লাম যা দেখেছিলেন তার সবই খুলে বললেন তখন বললেন, তিনি হচ্ছেন আন্না তো সেই দূত যাকে আল্লাহ মুসালামের কাছে পাঠিয়েছিলেন ইস আমি যদি সেদিন যুবক থাকতাম ইস আমি যদি সেদিন জীবিত থাকতাম যেদিন তোমার কম তোমাকে বের করে দেবে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বললেন তারা আমাকে বের করে দেবে তিনি বললেন হ্যাঁ অতীতে যিনি তোমার মতো কিছু নিয়ে এসেছেন তার সঙ্গেই শত্রুতা করা হয়েছে সেদিন যদি বেঁচে আমি থাকি তবে আমি তোমাকে সর্বতভাবে সাহায্য করব এর কিছুদিন পর ওয়ারাকে ন ইন্তেকাল করেন আর ওয়াহি নাজিল কিছুদিন থাকে। এখানেই শেষ এবার আমরা এই হাদিসটির বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথমে আলোচনা করা যাক নবুয়ের আগের দিনগুলি নিয়ে আল্লাহ রসুফ সাল্লু আলিয়ালের নবুয়তের আগে দিনগুলো ছিল অন্যান্য দিনের চাইতে ভিন্ন এই নবুয়াত নিঃসন্দেহে পৃথিবীর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনার একটি এই বিশাল ঘটনার আগে রসুল সাল্লাহ লাইফস্টাইলে কিছুটা পরিবর্তন আসে যা তাকে এই বিশাল ঘটনার জন্য মানসিকভাবে কিছুটা হলেও প্রস্তুত করে তোলে নবুয়াতের পূর্ব থেকেই নবুয়ের কিছু চিহ্ন রসুল্লাহ সাল্লাইসাল্লামের জীবনে প্রকাশ পেতে থাকে যেমন একটি পাথর আল্লাহ রসুল সাল্লাহামকে সালাম দিত এই অদ্ভুত ঘটনা ঘটত নবুওয়ভের আগে। জাবির এবং আহ থেকে বর্ণিত আবির্ভূত হওয়ার দিত এরপর যেমন প্রথম ওয়াহিব আবার কিছুকাল আগ থেকে আল্লাহ রসুল্লাহাম স্বপ্ন দেখা শুরু করেন তার এই স্বপ্ন দেখা শুরু হয় নবুয় লাভের প্রায় ছয় মাস আগে থেকে এই স্বপ্নগুলো ছিল সত্য স্বপ্ন বা ভালো স্বপ্ন সত্য স্বপ্ন হলো এক প্রকারের ওয়াহি বা সুসংবাদ মা আনহার ভাষায় তিনি যে স্বপ্নই দেখতেন তা একেবারে ভোরের আলোর ন্যায় প্রকাশিত হতো এ কথার অর্থ হচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে স্বপ্নগুলো দেখতেন সেগুলো সত্য হয়ে যেত তিনি যেভাবে দেখতেন বাস্তবেও ঠিক সেভাবেই স্বপ্নগুলো সত্য হতো এছাড়াও নবতের আগের দিনগুলিতে নির্জনতা হয়ে ওঠে এবং তিনি হেরা গুহায় এক হেরা গুহায় তিনি একাধারে বেশ কয়েক রাত ইবাদতে নিমগ্ন থাকতেন এরপর পরিবারের কাছে ফিরে যেতেন আর কিছু খাদ্য সামগ্রী নিয়ে হেরা গুহায় ফিরে আসতেন তিনি খাদিজা রাদেল্লা আনহার কাছে ফিরে আসতেন আর এসে আবার অনুরূপ সময়ের জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে ফিরে যেতেন এই হেরা গুহাটি ছিল মক্কা থেকে কয়েক কিলোমিটার দূরে হেরা পর্বতে তখন হেরা পর্বতের গুহা থেকে গাবাকে দেখা যেত সেখানে আল্লাহ রসুল সাল্লা আলাইসালাম একাকি বসে বেশ কিছুদিন আল্লাহর ইবাদত করেছিলেন অর্থাৎ রসুল্লাহ সাল্লাহাম তার নবুত প্রাপ্তির আগ থেকেই আল্লাহর ইবাদত করতেন তিনি আল্লাহকে চিনতেন হেরা গুহার এই নির্জন সময়টা ছিল আল্লাহ সৃষ্টি সম্পর্কে ভাবার জন্য রসুল্লার এক সুবর্ণ সুযোগ এই সময়টা তিনি দুনিয়ার ব্যস্ততা চাপ আর ক্লান্তি থেকে দূরে থাকতেন এই সময়টা ছিল তার জন্য সৃষ্টির উদ্দেশ্য এবং আল্লাহর ইবাদত নিয়ে ভাবার সময় যাকে আমরা তাফাক্ষ বলি এর মাধ্যমে আল্লাহ তাকে প্রশিক্ষণ দিয়েছেন কেননা ধ্যান ও গভীর চিন্তা অন্তরকে শুদ্ধ করে সত্য স্বপ্নগুলো আল্লাহ রসুলের মনকে বিশেষ ঘটনার জন্য মানসিকভাবে প্রস্তুত করে তুলেছিল সত্যি বলতে প্রথম ওয়াহি ঘটনা ছিল রসুল্লাহ জন্য বেশ ভীতিকর একটা অভিজ্ঞতা যদি কোনো স্বপ্ন দেখা ছাড়াই হঠাৎ করে জিদ্দুল আল্লাহ সাল্লাম ওয়াহি আগমন করতেন তখন তার সাথে কথা বলা হয়তো রসুল্লাহ সাল্লা আল্লাহি সাল্লামের জন্য আরো বেশি কঠিন হয়ে পড়ত কিন্তু ভালো স্বপ্ন সুন্দর স্বপ্ন আর সেই স্বপ্নের বাস্তবায়ন ওয়াহির পুরো বিষয়টাকে সহজ করে তুলেছিল একটা আবহ তৈরি করেছিল আর ভালো স্বপ্ন হল এক প্রকার ওয়াহি কাজেই মূল ওয়াহিলামের ঘটনা আর সুস্বপ্নগুলো ছিল আল্লাহ রসুল সাল্লা জন্য এক প্রকার মানসিক প্রস্তুতি বড় কিছুর জন্য নিজেকে প্রস্তুত করে রাখা হাদিসের পরবর্তী অংশ এসেছে জিবরিল আলাইসাল্লাম আগমন করলেন এবং রসুল উল্লাহকে বললেন একরা একরা শব্দটি দুটি অর্থ আছে তার মধ্যে একটি হল পড়া আরেকটি হল তিলাওয়াত করা এই প্রেক্ষিতে অর্থটা ছিল তিলাবাত করসুলুল্লাহ তখন বলে উঠলেন আমি তো পড়তে যাই না জিব্রিল তখন নবীজিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে চাপ দিলেন এরপর ছেড়ে দিয়ে বললেন এক করা নবীজি বললেন আমি তো পড়তে যাই না পুনরায় জিব্রিল তাকে বুকে জড়িয়ে ধরে চাপ দিয়ে বললেন এক্করা এভাবে একবার দুবার তিনবার করার পর অবশেষে তিনি কোরআনের নাজিলকৃত প্রথম আয়াতসমূহ তিলাবাত করেন এগুলো ছিল সুর আলকের প্রথম পাচ আয়াত শ্রোতা বিন্দু আমরা কি অনুভব করতে পারছি এটা কত বড় একটা ঘটনা উস্তাদ সৈয়দ কুতুবের ভাষায় বলতে গেলে জিব্রিল এবং প্রথম সাক্ষাতের এই ঘটনা একটি বিশাল তাৎপর্যপূর্ণ এবং চাঞ্চল্যকর ঘটনা পৃথিবীর পুরো মানবজাতির জাতির জীবনে এই ঘটনা কী প্রভাব রেখেছে তা আসলে আমরা খুব কমই অনুধাবন করতে পারি কোনো সন্দেহ ছাড়া কোনো আতিশয্য ছাড়াই আমরা বলতে পারি এই ঘটনা এই মুহূর্ত ছিল পৃথিবীর বুকে ঘটে যাওয়া সবচেয়ে সেরা ঘটনা ভেবে দেখি কেমন সেই ঘটনার বাস্তবতা আল্লাহ যিনি সর্বশক্তিমান যিনি সৃষ্টি করেছেন যা কিছু অস্তিত্বমান যিনি সব কিছুর মালিক যিনি হলেন আর রহমান তিনি সপ্ত আসমানের উপর থেকে পৃথিবী নামক একটি গ্রহে যেটি কিনা সমগ্র বিশ্বজগতে তুলনায় একটি বিন্দু ছাড়া আর কিছুই নয় সেই পৃথিবী নামক গ্রহে বসবাস করে একটি জাতি যাকে বলা হয় মানব জাতি সেই জাতিকে সেই মহান সত্তা সম্মানিত করেছেন আল্লাহ সোহান করার মাধ্যমে যিনি কিনা তার কাছ থেকে যার কাছে সেই মহান হবে এবং যিনি পৃথিবীর বুকে মহান আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়িত করবেন এই ঘটনায় নবীজির প্রতিক্রিয়া কেমন ছিল রসুল সাল্লু আলিয়ালাম যখন একাকি নির্জনে শান্ত নিবিষ্ট মনে বসে আছেন তেমনই এক মুহূর্তে আগমন ঘটেছিল জিব্রিলের জিব্রিল রসুল্লাহ সাল্লা আলাইস্লামের কাছে বিভিন্ন সময় বিভিন্ন বেশে এসেছেন কখনো এসেছেন কুচকুচে কালো কেশ আর ধপ ধপে পোশাক পরিহিত অবস্থায় কখনও এসেছেন সাহাবি দিহায়া আল রূপে কিন্তু ওয়াহের সেই প্রথম দিনে জিব্রিল কোন মানুষের রূপে নয় নিজের রূপেই মোহাম্মদ সাল্লু আলাই সামনে নিজেকে প্রকাশ করেন প্রকাণ্ড সেই সত্তা আচ্ছন্নকারী আবির্ভাব কয়েকশো পাখা দিগন্ত ঢেকে ফেলেছে তাতে স্বভাব আছে নাম না জানা অগণিত মণিমুক্তা আর প্রবাল আর এই অতিকার সত্তা এসেই বললেন এ করা এই ঘটনায় নবীজির প্রতিক্রিয়া কেমন ছিল কেমন ছিল তার মানসিক অবস্থা জিব্রিল যখন তাকে চেপে ধরলেন কেমন লাগছিল তার আল্লাহ তালা বলেন নিঃসন্দেহে আমরা আপনার উপরে চাপাচ্ছি এক গুরুভার বাণী আল্লাহর কালাম কোন ছেলে খেলা নয় নেয়ার জিনিসও নয় প্রথম মহের ঘটনা রসুল্লাহ সাল্লা সাল্লামের মনে ব্যাপক মানসিক চাপের জন্ম দেয় তিনি ক্লান্ত অবসাদগ্রস্ত এবং খুবই ভারী বোধ করছিলেন তার এই অবস্থায় বলে দেয় যে বার্তা তার উপর নাজিল হয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ এবং দামি যে কঠিন অবস্থার মধ্য দিয়ে রসুলকে যেতে হয়েছে তা মুসলিমদের একটি মেসেজ দেয় আর তা হল এই দিন অনেক কষ্ট আর ত্যাগের মাধ্যমে মুসলিমরা লাভ করেছে। জিব্রিলের সাথে রসুল্লাহ সাল্লাহ আল্লাহামের এই সাক্ষাতের ঘটনা তার জন্য খুব শকিং একটি ঘটনা বললেও ভুল হবে না কারণ তিনি ঘটনার আকস্মিকতায় এতটায় বিহবল হয়ে পড়েছিলেন যে কোন কথাই বলতে পারছিলেন না শুধু বলছিলেন জম্মিলি জামমিলুনি তিনি নিজেকে চাদর দিয়ে আবৃত করতে দিতে বলেছিলেন প্রচন্ড ভয় পেলে গরমের মাঝেও মানুষের শীত লাগে সম্ভবত রসুল সাল্লা একই কারণে বলেছিলেন তাকে যেন চাদর দিয়ে আবৃত করে দেওয়া হয় রসুল্লাহ সাল্লা ছিলেন একজন মানুষ ও অনুভূতি আর প্রবৃত্তির উর্ধে ওঠা কোন অতিমানব ছিলেন না তিনি যদি মিথ্যা নদী হতেন তাহলে প্রথম ওয়াহির ঘটনা নিয়ে সাহসিকতা আর রোমাঞ্চকর গল্প লিখতেন কিন্তু না তিনি যখন প্রথম ওয়াহিলাভ করলেন ভয় পেয়ে ছুটে গেলেন ঘরে আশ্রয় খুঁজলেন তার স্ত্রীর কাছে এই ঘটনার মধ্যে যে মানবিকতা ছাপ আছে সেটাই বলে দেয় রসুলুল্লা সাল্লাম তার ওয়াহিলাভের ঘটনা নিয়ে মিথ্যা বলেননি বলতে পারেন না এখন প্রশ্ন আসতে পারে রসুলুল্লা সাল্লু আলাইসাল্লাম কেন ভয় পেলেন কেন তিনি নিজের জীবন নিয়ে শঙ্কিত বোধ করছিলেন রসুল্লাহ আলাইস্লামের আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ ছিল তিনি জিন আত্মা জাদু ইত্যাদি বিষয়ে মনে প্রাণে ঘৃণা করতেন তার সাথে যা ঘটেছে সেগুলোর সাথে জাদুকরদের জাদুর মিল আছে ভেবেই তিনি শঙ্কিত হয়ে উঠেছিলেন অথবা হতে পারে তিনি ভয় পাচ্ছিলেন কি তিনি কি পাগল হয়ে গেছেন হতে পারে তিনি নিজের জীবন নিয়ে চিন্তিত হয়েছিলেন কারণ জিব্রিল তাকে জড়িয়ে ধরে চাপ দিয়েছেন সেটা ছিল তার জন্য খুবই কষ্টের এই ঘটনার জন্য প্রস্তুত করা হচ্ছিল ঠিকই কিন্তু তার কোনো ধারণাই ছিল না যে আসমান থেকে তার জন্য বার্তা নিয়ে আসবেন একজন ফেরেস্তা আল্লাহ ছিলেন এরকম ঘটনার জন্য সম্পূর্ণ অপ্রস্তুত এই মানসিক অবস্থার দিকে আল্লাহ তালা ইঙ্গিত করে বলেছেন এমনি ভাবে আমি আপনার কাছে এক ফেরস্ত প্রেরণ করেছি আমার আদেশ ক্রমে আপনি জানতেন না কিতাব কি এবং ইমান কি কিন্তু আমি একে করেছি নূর যা দ্বারা আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা পথ প্রদর্শন করি নিশ্চয়ই আপনি সরল পথ প্রদর্শন করেন সুরা আশুয়ারা আয়াত বায়ান্ন রসুল্লা এই কঠিন অভিজ্ঞতায় এই ভয়ার্থহূর্তে যিনি তার পাশে দাঁড়িয়েছিলেন তিনি আর কেউ নন তিনি হলেন তার স্ত্রী আনহা। হেরা গুহায় যা ঘটেছিল তা এক অদ্ভুত কিন্তু স্ত্রী হিসেবে খাদিজা তাকে কি বলেছিলেন তিনি তার স্বামীর কথা হেসে উড়িয়ে দেননি তাকে নিয়ে হাসি করেননি না তাকে মানসিক ভারসাম্যহীন মনে করেছেন না তিনি অবিশ্বাসের চোখে স্বামীর দিকে তাকিয়েছেন তিনি অস্থির হননি তিনি ভয় পাননি না তিনি চিন্তিত হয়েছেন না তিনি চমকে গেছেন বরং তিনি ছিলেন শান্ত এবং নির্ভার তিনি তার স্বামীকে বলেছেন আল্লাহর কসম কখনো না আল্লাহ কখনও আপনাকে অপমানিত করবেন না আপনি তো আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করেন আপনি অসহায় দুর্বলের দায়িত্ব বহন করেন নিঃস্বকে সাহায্য করেন মেহমানের মেহমানদারি করেন এবং দুর্দশাগ্রস্তে সাহায্য করেন এই কথাগুলো ছিল রসুল্লাহ সাল্লা স্লামের জন্য এক বিশাল আশ্রয় তার ভয়ার্ত অন্তরকে শান্ত করার জন্য তার অস্থির হৃদয়ে স্থিরতা ফিরিয়ে আনার জন্য ঠিক এমনই কথার দরকার ছিল আর এজন্যই আয়সা কিংবা জাইনাব নন জুয়াইরিয়া কিংবা হাস্তা নন রসুল্লা সাল্লাহ আল্লামের এই মুহূর্তে প্রয়োজন ছিল খাদিজাকে আর আল্লা সুবাহানু তালা খাদিজাকেই তার পাশে রেখেছিলেন রসুলুল্লাহকে খাদিজা চেনেন দু একদিন নয় বহুদিন ধরে তিনি জানতেন আল্লাহ রসুলের উত্তম আচার ও কাজের জন্য আল্লাহ সুবাহ তাকে অবশ্যই হিফাজত করবেন আল্লাহতালা কখনোই রসুল্লাহ সাল্লি সাল্লামের মতো একজন মানুষকে পরিত্যাগ করবেন না হয়তো তার পরীক্ষা নেবেন কিন্তু তাকে অপমানিত বা লাঞ্ছিত করবেন না কিন্তু এই জ্ঞান খাদিজা রাদাল্লা আনহা কোথায় পেলেন যে ঘটনায় রসুল্লাহ সাল্লি সাল্লাম এতটা ভয় পেলেন তা শুনে কেন খাদিজা স্থির থাকতে পারলেন কিভাবে শান্তভাবে সবকিছু শুনলেন এবং স্বামীকে নির্ভর করলেন এর কারণ হল তার ইমান তার বিশুদ্ধ ফিতরা নিঃসন্দেহে খাদিজার বুদ্ধিমত্তা পরিপকতা আর বোঝের তারিফ করতে হয় তিনি জানতেন কোন কথাগুলো তার স্বামীকে বলতে হবে তিনি অবুঝের মতো রসুল্লাহ সাল্লাইকে জিজ্ঞাসাবাদ শুরু করেননি তিনি প্রশ্নের পর প্রশ্ন করে রসুল্লাহ সাল্লাইকে আরও অস্থির করে নি। একজন টিপিক্যাল স্ত্রী হলে হয়তো বলতেন আগে বল কি হয়েছে কিন্তু না তিনি রসুল্লাহকে চাদরে আবৃত করে দিয়েছেন এরপর শান্ত হয়ে তার কথাগুলো শুনেছেন আর এরপর তাকে বলেছেন ভয়ের কিছু নেই কেন ভয়ের কিছু নেই সেটাও তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি রসুল্লাহর উত্তম চরিত্র আর ভালো কাজগুলোর কথা স্মরণ করিয়ে দিয়েছেন আর ঠিক এই মুহূর্তে এই কথাগুলোরই প্রয়োজন ছিল রসুল্লা সাল্লা মন থেকে ভয় দূর হল তার মন শান্ত হল কিন্তু সেখানে সবকিছু নয় কারণ তার সাথে হেরাগুহায় কি ঘটেছে সেটা বা জানতেন না তারা কেউই বুঝতে পারছিলেন না রসুল্লাহ কাছে কে এসেছিলেন খাদিজা তার বিশুদ্ধ ফিতরা থেকে এটা ধারণা করতে পেরেছিলেন যে রসুল্লাহর সাথে আর যাই ঘটুক দুশ্চিন্তার কিছু নেই কারণ আল্লাহ তার সৎকর্মশীল বান্দাদের ভুলে যান না কিন্তু কে এসেছিলেন হেরাগুহায় কেন এসেছিলেন এটা তার জানা ছিল না এখানে আরেকবার আমরা খাদিজা রাদাল্লা আনহার জ্ঞান আর অভিজ্ঞতার মূল্য আমরা দেখতে পাই যদিও তিনি হেরাগুহার ঘটনাটি বুঝতে পারছিলেন না কিন্তু ঠিকই জানতেন কার কাছে গেলে এই ঘটনার সঠিক ব্যাখ্যা পাওয়া যেতে পারে আর তাই তিনি রসুল্লা সাল্লাইকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকাগেন নৌফেলের কাছে তো কে ছিলেন এই ওয়ারাকা কেন তার কথা শুনে রসুল্লাহ অবাক হয়েছিলেন ওয়ারাকল এ জাহিলিয়াতে খ্রিস্ট ধর্মের অনুসারে ছিলেন কিন্তু তিনি শিক্ষিত লোক ছিলেন তার কাছে কিছু পাণ্ডুলিপিও ছিল সেগুলো থেকে তিনি পড়াশোনা করতেন খাদিজা যখন তার কাছে মুহম্মদ সাল্লু আলাইস্লামের পুরো ঘটনাটা খুলে বললেন তখন ওয়ারাকা বললেন যিনি এসেছিলেন তিনি হলেন শ্রেষ্ঠ ফেরিস্তা জিব্রিল আলাই এই একই ফেরিস্তা মুসানবীর কাছেও এসেছিলেন ওয়াহি সম্পর্কে ওয়ারাকার জ্ঞান ছিল আর তাই হেরাগুহায় ঘটে যাওয়া ঘটনার বিবরণ শুনে তৎক্ষণাৎ তিনি বুঝে যান যে নবীজির কাছে আসলে জিবরিদ এসেছিলেন। আর তখন যেমনি করে তিনি মুসা আলাহি সাল্লামের কাছে ওহি নিয়ে আসেন ঠিক সেভাবেই রসুল্লাহ সাল্লু আলাই কাছে ওহিসহ আগমন করেছেন ওয়ারাকা মুসানবির সাথে নবীজি সাল্লু আলাইসালামের ঘটনার সাদৃশ্য খুঁজে পাচ্ছিলেন তিনি বুঝতে পেরেছিলেন আল্লাহ রসুল সাল্লাম নবুয় লাভ করেছেন আর সেটা বুঝতে পেরে বলেছিলেন ইস আমি যদি সেই সময় তরুণ থাকতাম যখন তোমার কম তোমাকে বের করে দেবে এই কথাটা শুনে রসুল্লাহ যত না শঙ্কিত হয়েছিলেন তার থেকে বেশি বিস্মিত হয়েছিলেন তিনি ভাবছিলেন আমার গোত্র আমাকে দেশ থেকে বের করে দেবে এটা কি করে হয় আমরা গত পর্বে আরবের গোত্র ভিত্তিক সমাজ ব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলাম সেই সমাজে গোত্রগুলো ছিল বংশ বা পরিবার ভিত্তিক সে সময় একজন লোককে তার গোত্র থেকে বের করে দেওয়ার মানে হচ্ছে তার পরিবার থেকে বিতাড়িত করা আর যে সমাজে বংশমর্যাদায় সবকিছু সেখান থেকে গোত্র থেকে একজন বিতাড়িত করার কথা কেউ ভাবতেও পারে না মক্কার সামাজিক ঐতিহ্যই ছিল এমন যে কাউকে তার কম থেকে বের করে দেয়াটা চরম ঘৃণিত কাজ হিসেবে ধরা হতো গোত্রতান্ত্রিক সেই সমাজে গোত্রভিত্তিক একতাই ছিল মরুভূমিতে চরম ভাবাপন্ন আবহাওয়ায় বেঁচে থাকার একমাত্র হাতিয়ার আর তাই গোত্রের লোকদের মাঝে বিরাজ করত বিশ্বাসের এক অটুট বন্ধন অবাক হবার আরও বেশি কারণ ছিল কারণ রসুল্লাহ সাল্লিয়াম ছিলেন একজন সম্মানিত ও প্রশংসিত ব্যক্তি মক্কা সম্ভ্রান্ত গোত্র বনু হাসিমের সন্তান তিনি আব্দুল মুতালিবের নাতি না তিনি কখনো কারোর সাথে ঝগড়া করেছেন না কোনো বিবাদে লিপ্ত হয়েছেন বরং সবাইকে তিনি সাহায্য করেছেন আর সবাই তাকে সম্মান করে পছন্দ করে তার মতো মানুষকে মক্কা থেকে বের করে দেয়া হবে এটা চিন্তারও বাইরে তার জীবনের ৪০ বছরে তার চরিত্র নিয়ে কোন দিন কেউ প্রশ্ন তুলেনি তিনি ছিলেন আল আমিন এরপর ওয়ারাকে একটি মন্তব্য করেন যা একটি কালজয় উক্তি স্থান কাল পাত্রভেদে এক চিরসত্য বাস্তবতা তিনি বললেন যারাই তোমার মতো এই ওয়াহি লাভ করেছে তাদের সবার সাথে লোকেরা বিরোধিতা ও শত্রুতা করেছে তাদেরকে ঘর ছাড়া করেছে এই একটি মন্তব্য দ্বারাই ওয়ারাকার অগাধ জ্ঞান সম্পর্কে ধারণা পাওয়া যায় তিনি ইতিহাস জানতেন খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলেন যে সত্যের সাথে মিথ্যার সংঘর্ষের পরিণতি কি হতে পারে তিনি জানতেন তাও হেদ আর কুফরের সংঘাত একটি চিরন্তন বাস্তবতা তিনি জানতেন যে মুহাম্মদ সাল্লাই যতই প্রশংসা পাত্র হন না কেন যখনই তিনি মানুষকে ইসলামের দিকে ডাকতে আরম্ভ করবেন তখনই তার সাথে এমনটাই ঘটবে প্রতিটি নবীর সাথেই এমনটি হয়েছিল কুফর শক্তি কখনো ইসলামকে মেনে নেয় না ঠোকাটকি হবেই শত্রুতা আর বিদ্বেষ অনিবার্য এই বিরোধ শুরু হবে আকিদা বিশ্বাসের এক আদর্শিক ও মনস্তাত্ত্বিক লড়াই দিয়ে আর শেষ হবে রক্তক্ষয়ী ময়দানের লড়াইয়ে এটাই হল তাহিদ বরম জাহিলিয়ার যুদ্ধের বাস্তবতা লু তালাইসলাম সম্পর্কে আল্লাহ বলেন সমকিহ কলু ইম কলু কুম উত্তরে তার কম শুধু এ কথাটি বলল লুত পরিবারকে তোমার জনপদ থেকে বের করে দাও এরা তো এমন লোক যারা শুধু পাক পবিত্র শাসতে চায় সুরা আন্নামল আয়াত ছাপ্পান্ন সুরা আরাফে আল্লাপাক সোয়াইব আলাইসলাম সম্পর্কে বলেন قَالَ الْمَلَأُ الَّذِينَ اسْتَكْبَرُوا مِنْ قَوْمِهِ لَنُخْرِجَنَّكَ يَا شُعِبُ وَالَّذِينَ آمَنُوا مَعَكَ مِنْ قَرْيَتِنَا أَوْلَ تَعُودُنَّ فِي مِلَّتِنَا قَالَ أَوَلَوْ كُنَّا كَارِهِينَ تار سمبر دائر دامفق ستر হে সোয়ব আমরা অবশ্যই তোমাকে এবং তোমার সাথে বিশ্বাস স্থাপনকারীকে শহর থেকে বের করে দেব অথবা তোমরা আমাদের ধর্মে প্রত্যাবর্তন করবে সোয়াইব বললেন আমরা অপছন্দ করলেও কি সুরা আরাফ এক অষ্ট আশী আল্লাপাক আরো বলেন কৌলিজন্যিনুহম লিচলিমি কফেরা পয়গম্বর দেবকে বলেছিল আমরা তোমাদেরকে দেশ থেকে বের করে দেব অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে তখন তাদের কাছে তাদের পালনকর্তা প্রেরণ করলেন যে আমি জালিমদেরকে অবশ্যই ধ্বংস করে দেব সুরা ইব্রাহিম আয়াত তেরো এখনকার সময়ে আমরা অনেক দায়ীকে দেখেছি যারা যে কোনো মূললে এই বিরোধকে পাশ কাটিয়ে যেতে চান তারা সমাজের বিরোধিতার মুখে পড়তে চান না তারা মনে করছেন মিষ্টি কথায় ইসলামের দাওয়াত দেওয়ার মাধ্যমে সব সমস্যা সমাধান সম্ভব এজন্য তারা ইসলামকে কাটছাট করতেও দ্বিধাবোধ করছেন না ইসলামের প্রকাশ্য শত্রুদের পক্ষ থেকে যে কোনো প্রকারের বিরোধিতার জন্য তারা সব সবসময় মুসলিমদেরকেই দোষারোপ করতে থাকে বাস্তবতা এবং ইতিহাস সাক্ষী তাহিদের দাওয়াত যখন জাহিলি সমাজে আলোড়ন তৈরি করে তখন সংঘাত অনিবার্য কুফর শক্তি কখনোই এমনি ইসলামের কাছে মাথা নত করে না কোরআনের পাতায় পাতায় আমরা দেখি আলমালা বা নেতৃত্বশীল গোষ্ঠীর কথা যারা নবীদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে হয় আল্লাহ কুফর জাতির উপর গজব নাজিল করেছেন অথবা মোমিনদের দ্বারা জিহাদের মাধ্যমে পরাজিত করেছেন দাওয়ার এই পথ কণ্ঠকা কী নন্ধুর এক পথ এই পথে কোনো আরামদায়ক শর্টকাট নেই পরিশেষে আমরা একজন কারাবন্দী দায়ী তারেক মেহান্না ভাইয়ের একটা কথা দিয়ে তাহিদ বনাম কুফরের চিরসংঘাতের আলোচনার পারি। তিনি বলেছিলেন ইসলামী ইতিার সাথে কষ্ট আর যন্ত্রণার বিষয়টি অত প্রতভাবে জড়িত ইসলামী দাওয়ার এটি একমাত্র পথ কেউ যদি কোনো প্রকার কাটাড়া ব্যতী রেখেই নবীদের দাওয়াকে মানুষের কাছে পৌঁছে দেবার ব্যাপারে আন্তরিক হয় এবং একই সাথে সে একটা উপভোগ্য ও নির্বিঘ্ন জীবনের স্বপ্ন দেখে তাহলে সে ভ্রান্তির জগতে বসবাস করছে আর সিরায়ের সামনে আমরা যতই এগব দেখব ওয়ারাকের নফেলের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হবে তার প্রতিটি অনুমান ছিল রসুল্লাহ সাল্লাই এর পরবর্তী জীবনের জন্য সতর্কবার্তা তিনি নবীজিকে এটাই বুঝিয়ে দিলেন যে এই কাজ কোনো সহজ কাজ নয় তবে এই ঘটনার কিছুদিন পর ওয়ারাকা মারা যান ওয়ারাকা একজন মুসলিম হিসেবে মৃত্যুবরণ করেছিলেন তিনি মৃত্যুবরণ করেছেন তিনি যখন আল্লাহ আল্লাহ রসুল্লাহ সাক্ষ্য দিয়ে বলেছেন ওয়ারাকাকে গালি দিও না আমি জান্নাতে তার কাছে একটা বা দুইটা বাগান দেখেছি এই হাদিসটি বর্ণনা করেছেন আইসারাদ আনহা এবং এটি মুস্তাদারাক আল হাকিম আছে আরেকটি বর্ণনা পাওয়া যায় যে আয়সা আনহা বর্ণনা করেন একবার কাছে ওয়ারাকার ব্যাপারে জিজ্ঞেস করেন তখন তিনি বলেন নিশ্চয়ই আমি তাকে দেখেছি যখন তাকে দেখেছি তিনি সাদা পোশাকে ছিলেন যদি তিনি জাহান্নামের অধিবাসী হতেন তাহলে নিশ্চয়ই সাদা পোশাকে থাকতেন না আবু ইয়ালা হাসান হাদিসে জাবির বিন আবদুল্লা থেকে বর্ণনা করেন যে রসুল সাল্লাইকে ওয়ারাকার ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমি তাকে জানা যায় না যে প্রথম আর দ্বিতীয় গ্যাপ ছিল সেটা হতে পারে বেশ কয়েকদিন একটি ধারণা আছে যে প্রথম ওয়াহি আর দ্বিতীয় ওয়াহির মাঝে প্রায় আড়াই থেকে তিন বছরের ব্যবধান ছিল সেটা অবশ্য একটা ভুল ধারণা এই ব্যবধান সর্বোচ্চ কয়েকদিন হতে পারে এর বেশি নয় ইবেন হাজার বলেন কিছুদিন ওয়াহী স্থগিত থাকার কারণ হল রসুল্লা সাল্লি সাল্লামকে কিছুদিনের জন্য বিরতি দেয়া যেন তিনি ভীত অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন ওয়াহি বলতে আমরা আসলে কি বুঝি ওয়াহী আল্লাহর পক্ষ থেকে আগত ঐশী বাণীর বিভিন্ন রূপ ইমাম ইবনুল কাইম আল জাউদ্দিয়া ওয়াহির বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করেছেন তিনি অসাধারণ একজন আলিম ইমাম ইবনে তাইম ছাত্রদের মধ্যে সবচেয়ে বিখ্যাত তিনি বলেন প্রথম প্রকারের ওয়াহি হল সত্য স্বপ্ন এই প্রথম লাভ করা শুরু করেন জিব্রিল কর্তৃক ওয়াহিনাজিলের পূর্বে টানা ছয় মাস ধরে রসুল্লাহ সাল্লু আলাই নিয়মিত স্বপ্ন দেখতেন রাতের বেলায় যে স্বপ্ন দেখতেন পরদিন বেলায় ঠিক সেই স্বপ্ন সত্যি হত এইভাবে চলেছিল প্রায় ছয় মাস তো বিভিন্ন ওয়াহির প্রকার নিয়ে আলোচনা করা যায় রসুল্লাহ সাল্লা বলেছেন সব স্বপ্ন সত্য সেগুলো নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ রসুল্লা সাল্লা নবুয়াতের জীবন ছিল প্রায় তেইশ বছর দীর্ঘ আর তিনি সত্য স্বপ্ন দেখেছেন ছয় মাস ধরে তেইশ বছর সময়টাকে ছয় মাস দিয়ে ভাগ করলে অনুপাত দাঁড়ায় ওয়ান ইস্টু ভাগের এক ভাগ তবে স্বপ্ন কেবল নবীর আন যে কেউই দেখে থাকে পার্থক্য হল এই নবীদের স্বপ্ন এক ধরনের ওয়াহি হিসেবে বিবেচিত অন্যদেরটা তা নয় সাধারণ মানুষদের দেখা স্বপ্নের ব্যাপারে তিনটি বলেছেন। এক সত্য স্বপ্ন এই ধরনের স্বপ্ন সত্যি হয় অথবা যেই ব্যাখ্যা দেয়া হয় সেই ব্যাখ্যা অনুসারে এই স্বপ্ন সত্যি হয় আবু কতদার রাজিয়াল থেকে বর্ণিত রসুল্লা সাল্লাই বলেছেন সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন এই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে এবং সে তোমাদের ক্ষতি করতে চায় তিনি আরো বলেন যদি এমন স্বপ্ন দেখো তাহলে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো এবং এই স্বপ্নের কথা কাউকে বলবে না কারণ শয়তান চায় আমরা খারাপ স্বপ্ন দেখে চিন্তিত হয়ে পড়ি আর মানুষকে বলে বেড়াই রসুল্লাহ সাল্লাইস্লাম বলেছেন সব স্বপ্নের কথা কাউকে না বলতে আর সেগুলো ভুলে যেতে আবু তাঈদ আল খুজ্রি রজল্লাহ থেকে বর্ণিত রসুল্ল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যদি কেউ কোন একটা স্বপ্ন দেখে যা তার পছন্দ তাহলে তা আল্লাহর পক্ষ থেকে এবং এর জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করা উচিত এবং অন্যদেরকে বলা উচিত কিন্তু সে যদি এমন কোন স্বপ্ন দেখে যা তার পছন্দ নয় সেটা শয়তানের পক্ষ থেকে এবং এর জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা উচিত এবং সেটা কারো কাছে বলা উচিত না কারণ এটা তার ক্ষতি করতে পারে তিন নাম্বার সাধারণ স্বপ্ন এমন স্বপ্ন যা নিয়ে মানুষ দিনের বেলা ভাবে এবং রাতের বেলায় তার স্বপ্ন দেখতে পায় এই স্বপ্নগুলো বস্তুত নিজের ভাবনার প্রতিফলন যা নস থেকে আসে দ্বিতীয় প্রকারের ওয়াহি এই প্রকার হল ফেরেস্তাদের মাধ্যমে রসুল্লাহ সাল্লাইসাল্লামের ওপর ওয়াহিনাজিল হয় কিন্তু জিবরিল আলাহ সাল্লাম সরাসরি রসুল্লাহ সাল্লা সাল্লামের সামনে হাজির হন না যেমন রসুল্লাহ সাল্লাহ বলেন সেই মহান আত্মা অর্থাৎ জিবরিল আমাকে জানিয়েছেন নির্দিষ্ট করে রাখা সময়ের আগে কারও মৃত্যু ঘটবে না তাই আল্লাহকে ভয় কর এবং বিনিতভাবে তার কাছে চাও। অধৈর্য হয়ে আল্লাহর অবাধ্যতার দিকে চলে যেও না আল্লাহর আনুগত্য করা ছাড়া আল্লাহ নিয়ামত অর্জন করা সম্ভব নয় তৃতীয় প্রকারের ওয়াহী, এই প্রকারের ওয়াহি নাজিলের সময় ফেরেস্তা রসল সাল্লাহ সামনে মানুষের আকৃতি নিয়ে হাজির হন এর উদাহরণ হল হাদিস জিব্রিল আলাহিসাল্লাম মানুষের বেশে এসেছিলেন আর তাকে মুহাম্মদ সাল্লাম এবং অন্যরা দেখেছিলেন চতুর্থ প্রকারের ওয়াহী। ফেরা ঘন্টার মতো শব্দ করে আসতেন এটাই ছিল সবচেয়ে কঠিন আবির্ভাব জিবরুল আলাহিসাল্লাম যখন রসুল্লাহ সাল্লামকে শক্ত করে চেপে ধরতেন শীতের দিনেও নবীজি সাল্লা ঘাম ছুটে যেত জিবরুল আল্লাহিসাল্লাম তার উপরে উঠে বসতেন তাই রসুল অস্বাভাবিক ভার অনুভব করতেন আর সেই সাথে শুনতেন ঘন্টা বাজার আওয়াজ সম্ভবত সেটি ছিল জিব্রিলের পাখার কম্পনের শব্দ একটি হাদিসে বর্ণিত আছে যখন আল্লা সুবহান তার আদেশ প্রেরণ করেন তখন ফেরেস তারা এতটাই বিনয়াব শব্দগুলো পাথরের উপর চেইন টেনে নিয়ে যাওয়ার আওয়াজের মতো শোনায় জিবরুল আলাহিসাল্লাম যখন এই রূপে রসুল্লাহ সাল্লা নিকটে আসতেন তখন রসুল্লাহ সাল্লু আলাইস্লামের ওজন বেড়ে যেত দেখা যেত তিনি উটের উপর বসে আছেন আর জিব্রিল এসেছে তখন প্রবল চাপের ফলে বাধ্য হয়ে উঠ পর্যন্ত হাঁটু মাটিতে বসে পড়ত জায়দিন হারি সর আনহু বলেন একদিন নবীজি বসেছিলেন আমার পায়ের উপর তার হাঁটু রাখা ছিল এমত অবস্থায় ওয়াহিনাজিল হওয়া শুরু হয় আমি তখন নবীজির হাঁটুর তীব্র চাপ অনুভব করি আমার উরুজেন প্রচন্ড চাপে দুমরে মু যাচ্ছিল ওয়াহির পঞ্চম প্রকার এই প্রকারের ওয়াহিনাজিলের সময় ফেরেস্তা তার নিজস্ব রূপে আগমন করেন এরকম মোট দুইবার হয়েছিল সুরান এর উল্লেখ আছে নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল দূর দিগন্তে স্তিতরা গাছের কাছে সুরানন্নাজম আয়াত ১৩ থেকে চোদ্দ জিবরিল আল্লাহামের পাখা এত বড় ছিল যে সেগুলো পুরো দিগন্ত ছেয়ে ফেলত রসুল্লাহ বলেছেন যখন জিবরিল তার স্বরূপে আসতেন তিনি যেদিকেই তাকাতেন সেদিকেই জিবরিলের পাখা দেখতে পেতেন ওয়াহির ষষ্ঠ প্রকার এই প্রকারের ওয়াহিতে আল্লা সুবাহ নিজেই সরাসরি রসুল্লাহ সাল্লাইসাল্লামের সাথে কথা বলেছেন কোনো মাধ্যম ছাড়া এটা হয়েছিল মিরাজের সময় মুসাল্লাহলামের সাথেও আল্লাহ এভাবেই কথা বলেছিলেন সর্বমোট এই ছয় ভাবেই নবীজি সাল্লা কাছে ওয়াহি এসেছিল এক এক সময় এক এক ভাবে জিবরুল কাছে নিজস্ব ফর্মে বা নিজস্ব রূপে এসেছিলেন শুধু দুইবার এবার আমরা প্রথম ওয়াহী শব্দ একরার উপর একটু ফোকাস করার চেষ্টা করব রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের উপর অবতীর্ণ কোরআনের প্রথম শব্দটি ছিল এক এর তাৎপর্য হলো আমরা মুসলিমরা সেই উম্মাহ যেই উম্মাহ অধ্যয়ন করে গবেষণা করে এবং সর্বোপরি দিনের এলম বা জ্ঞান অর্জন করে এই একটি শব্দ একটি নিরক্ষর জাতির মাঝে আমূল পরিবর্তন নিয়ে এসেছিল তাদের মধ্যে তৈরি করেছিল বিশ্ব বরণ্য আলেম সমাজ সে সময় নবীজির অনুসারীরা ছিল নিরক্ষর কিন্তু এই শব্দগুলো তাদেরকে লিখতে ও পড়তে অনুপ্রেরণা জুগিয়েছে অল্প সময়ের মধ্যেই মুসলিম উম্মাহ বিশ্বের সবচেয়ে উচ্চশিক্ষিত ও জ্ঞানী জাতিতে পরিণত হয়েছে এই উম্মার মাঝে যেই পরিমাণ আলেম তৈরি হয়েছে তা অতুলনীয় মুসলিম উম্মার আলেমদের গুণাগুণ লক্ষ্য করলে দেখা যাবে তারা অনন্য তাদের সাথে অন্য কোন জাতির বিদ্যানদের তুলনা হয় না উদাহরণস্বরূপ বলা যায় ইমাম বুখারির কথা আড়াই লক্ষেরও বেশি হাদিস তার ছিল মুখস্থ কিংবা ইমাম সাফি যিনি বলেছিলেন আমি যখন কোনো বই খুলি তখন আমি তার একটা পাতা ঢেকে রাখি কারণ একটা পাতার সাথে অন্য পাতার তথ্য আমি মিলিয়ে না। তাদের ছিল অসাধারণ স্মৃতিশক্তি মেমরি ছবির মতো করে সব তথ্য মনে রাখতে পারার ক্ষমতা অথবা সাইক আল ওয়াফা বিন আখিল যিনি তিনশো গ্রন্থের একটি বিশ্বকোষ লেখেন অবশ্য দুর্ভাগ্যক্রমে সেটা আর এখন নেই ওটার মূল পাণ্ডুলিপি বাগদাদ লাইব্রেরি থেকে লুট করে নেওয়া হয় এটাই ছিল একরা শব্দের শক্তি যা পুরো উম্মতের এতটা পরিবর্তন এনে দেয় রসুল উল্লর ক্ষেত্রে ব্যাপারটা ছিল একটু ভিন্ন তিনি লিখতে বা পড়তে জানতেন না তার কাছে এই শব্দটির মানে ছিল তিলাবাত করুন অর্থাৎ তিলাবাত করুন এবং আল্লাহ সব তাল আর বাণীর পুনরাবৃত্তি করুন আল্লাহ আল্লাহবাজাল তার রসুলকে নিরক্ষরে রাখতে চেয়েছিলেন এটি ছিল আল্লাহ তালার পক্ষ থেকে নবীজি সাল্লা হুকুম সুরা এবং আপনি তো এর পূর্বে কোন কিতাব পাঠ করেননি এবং সহস্তে কোন কিতাব লিখেননি এরূপ হলে মিথ্যাবাদীরা অবশ্যই আপনার উপর সন্দেহ আরোপ করত সুর কাবুত আয়াত আল্লাহ আল্লাহতালাই বলেছেন যে রসুল্লাহ সাল্লুআসাল্লাম কোরআনের আগে কোন কিতাব পাঠ করেননি তার মাঝে লেখাপড়ার যোগ্যতা ছিল না তিনি ছিলেন নিরক্ষর সাধারণ মুসলিমদের জন্য পড়তে জানাই হচ্ছে জ্ঞান অর্জনের চাবিকাঠি কিন্তু নবীজের জন্য সত্যি বলতে লিখতে পড়তে পারাটা জরুরি ছিল না থেকে ছিলেন সরাসরি আল্লাহর থেকে অর্জন করছেন তার জন্য বই থেকে শেখার মতো আসলে কিছু নেই আর তাই তার জন্য এক করা শব্দটির অর্থ হল দিলাবাত করুন কিন্তু উম্মার জন্য এর অর্থ হল পড়ুন মুসলিমদেরকে লিখতে ও পড়তে শিখতে হবে নুন, কসম কলমের এবং তারা যা লিপিবদ্ধ করে কালাম আয়াত এক যখন আল্লা সুবান কোনো কিছু নিয়ে শপথ করেন তার অর্থ হল সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ কলমের নামে শপথ করেছেন বদরের যুদ্ধে যুদ্ধবন্দী মুশ্রিকদের এই মর্মে মুক্তি দেয়া হয়েছিল যে তারা দশজন মুসলিমকে লিখতে ও পড়তে শেখাবে এসব থেকে বোঝা যায় ইসলাম জ্ঞান উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে এই উম্মাহ জ্ঞান ও পাণ্ডিত্যে পারদর্শী এক উম্মাহ যদিও দুর্ভাগ্যবশত আজ এই উম্মাহ তার দায়িত্ব পালনে অনেকটাই পিছিয়ে পড়েছে ইল অর্জনের ব্যাপারে উম্মার বর্তমান প্রজন্মের এই অনীহা যেন পরবর্তী প্রজন্মে প্রসারিত না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া জরুরি একবার বাচ্চাদের মধ্যে একটা জরিপ চালানো হয় বিষয়বস্তু ছিল কারা পড়তে ভালোবাসে আর কারা পড়তে ভালোবাসে না জরিপের মূল উদ্দেশ্য ছিল বাচ্চাদের লালন পালনের ক্ষেত্রে কোন কোন বিষয়ে তারতম্যের কারণে কিছু বাচ্চা পড়তে ভালোবাসছে আর অন্যরা পড়তে অপছন্দ করছে সেগুলো খুঁজে বের করা ফলাফলে দেখা গেল যে শিশুরা পড়তে পছন্দ করে তাদের মাঝে কিছু বৈশিষ্ট্য বিদ্যমান এক তাদের বাবা মারাও পড়তে ভালোবাসে শিশুর বিকাশের প্রথম বছরগুলোই তার অনুকরণ করার সময় একটা শিশু যখন তার বাবা মাকে বই পড়তে দেখে তখন তারা পড়তে না জানলেও আপনা আপনিই বই বা ম্যাগাজিন নিয়ে খেলা শুরু করে শিশুরা অনুকরণপ্রিয় তাই বাড়িতে শিশুদের সামনে পড়ার অভ্যেস করে তোলা হলে তাদের জন্য বই পড়ার দৃষ্টান্ত তৈরি করা সম্ভব দুই যদি তারা বই পুস্তক সমৃদ্ধ কোনো জায়গায় বেড়ে ওঠে অর্থাৎ যেখানে প্রচুর বই কিংবা লাইব্রেরি আছে অর্থাৎ তাদের জন্য বই খুব সহজলভ্য এসব ক্ষেত্রে বড় হলেও তারা পড়তে ভালোবাসে তিন তাদের নিজস্ব লাইব্রেরি থাকলে চার তাদের বাবা মা যদি তাদেরকে প্রায়ই বইয়ের দোকানে নিয়ে গিয়ে থাকেন পাঁচ তারা এমন ধরনের শিশু যারা টেলিভিশন খুব কম দেখে কিংবা একেবারেই দেখে না বাবা মায়েদের জন্য এই তথ্যগুলো অতীব জরুরি লক্ষণীয় হচ্ছে যে বাচ্চাদের বই পড়ার অভ্যাস বাড়ানোর অর্থ এই নয় যে আজে বাজে গল্পের বই পড়বে বা যা খুশি তাই পড়বে কিছু বই আছে যেগুলো মানসিক বিকাশের সময় পড়া হলে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে যেমন মদিনার প্রাথমিক যুগে এমন একটি ঘটনা আছে রসুল্লাহ সাল্লু আলাই দেখলেন ওমর ইবনুল খাত্ত রাজিয়াল আনহু তাওরাতের পাতা উল্টাচ্ছেন এই দৃশ্য দেখে রসুল্লাহ সাল্লু আলাইস্লাম চরম রেগে গেলেন এবং ওনার মুখ লাল হয়ে গেল তিনি উমার রাজিয়াল আনহোকে কঠিনভাবে তিরস্কার করলেন তবে তাওরাকার উপর এই নিষেধাজ্ঞা ছিল সাময়িক মুসলিমরা পরবর্তীতে নিজেদের আদর্শে বলিয়ান হলে এই তুলে নেওয়া হয় নিষেধাজ্ঞা বলেছেন আমি তোমাদেরকে ইতিপূর্বে বনি ইসরায়েলের কিতাব পড়তে নিষেধ করেছিলাম তবে এখন সেই নিষেধাজ্ঞা তুলে নেছি। তোমরা এসব গল্পে বিশ্বাস করবে না অবিশ্বাসও করবে না অন্য কথায় সব কিতাবে এমন কিছু কথা আছে যেগুলো সত্যতা কোরআন বা হারিস থেকে যাচাই করা কোনো সুযোগ নেই সেগুলোকে বিশ্বাস বা অবিশ্বাস কোনটাই করা ঠিক হবে না যে কোন পাঠ্যসূচী এমনভাবে সাজানো উচিত যেন তা ছাত্রদের জন্য বোঝা হয়ে না দাঁড়ায় রসুল্লাহ সাল্লাইসালাম জানতেন প্রাথমিক যুগে মুসলিমদের হাতে তাওরাত চলে গেলে তা তাদের জন্য স্বাভাবিক শিক্ষা গ্রহণ প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি করবে। আনহু বলেন তুমি যদি মানুষের সাথে এমন কথা বলো যা তাদের দোয়া করতেন হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী জ্ঞানের জন্য প্রার্থনা করছি এবং আমি সেই জ্ঞান থেকে পারা চাই যে জ্ঞান কোন কাজে আসে না সুরব আঁকারাতে আছে দুজন ফেরেস্তা হারুত আর মারুত দুনিয়ায় অবতীর্ণ হয়েছিলেন মানুষকে জাদুর বিষয় শিক্ষা দিতে যা ছিল ইমান বিনাশী জ্ঞান সংক্ষেপে এই ছিল রসুল্লা কাছে নাজিলকৃত প্রথম আয়াতের মর্মার্থ আমাদের এই পর্ব থেকে দুটো শিক্ষা আছে যেগুলো নিয়ে আলোচনা করে আমরা এই পর্ব শেষ করব এক একাকিত্বের ব্যাপারে সাঈদ হাওয়ার মন্তব্য সাঈদ হাওয়া এই ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেছেন তৎকালীন সময়ে হৃদায়ত অন্বেষণকারী কিছু মানুষ এই ধরনের একাকৃত সময় কাটনাকে আল্লাহকে স্মরণ করত এবং আল্লাহর করত। এর উদ্দেশ্য আল্লাহ স্মরণে নিমজ্জিত থেকে অন্তর্কে উদাসীনতা এবং খেয়াল খুশির প্রভাব থেকে মুক্ত রাখা যেন হৃদয়ের অন্ধকার দূরীভূত হয়ে অন্তর হৃদায়তের আলোর দিকে আলোকিত হওয়ার সুযোগ পায় অনেকেই মনে করে ইমানি যাত্রার সূচনা লগ্নে একজন মানুষের উচিত নির্জনতায় কিছু নিবিড় সময় কাটানো কারণ রসল সাল্লা নবের আগে এবং প্রারম্ভে এভাবেই নির্জন সময় কাটিয়েছিলেন অনেকে হয়তো ভাবছেন বর্তমান সময়ে মুসলিমদের একাকিত্ব ও নির্জনতা লাভের উপায় কেমন হতে পারে প্রথমত মুসলিমদের আল্লাহর জিকিরে কিছু সময় একাকী কাটানোর অভ্যাস করে তোলা উচিত যেমন ভোরের প্রথমাংশে আসরের পর অথবা জুম্মার দিনে আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে আলেমগণ এই ধরনের একান্ত জিকিরকে অনেক ফজিলতপূর্ণ হিসেবে বর্ণনা করেছেন তবে এর মানে নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলা নয় লোকজনের সাথে যেমন মেলামেশা করতে হবে তেমনি নিজের জন্য একান্ত কিছু সময়ও রাখতে হবে দুটোর মাঝে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে নির্জনতার জন্য কেয়ামুল লাইল একটি উৎকৃষ্ট সুযোগ যখন গভীর নিদ্রায় সবাই সাইিত তখন একাকি উঠে আল্লাহর ইবাদত করা এই সময়টা বান্দার জন্য আল্লাহর সাথে একান্ত সময় কাটানোর একটা অপূর্ব সুযোগ আর এই সময় ইবাদত করা বান্দার ইখলাস আর আন্তরিকতার পরিচয় বহন করে কেননা এই সময়ে কেউই তাকে দেখছে না শুধুই আল্লাহর জন্য সে সালাতে উঠে দাঁড়িয়েছে লোক দেখানোর কোনো সুযোগ নেই অন্যান্য স্থলা যেগুলো জামাতের সাথে আদায় করা হয় সে সব ক্ষেত্রে এই সুযোগ নাও থাকতে পারে আর আরেকটি হতে পারে আমাদের সময় এতেকাফ এই এতেকাফ এমন একটি ইবাদাত যা সকলের জন্য আলিম ছাত্র ব্যবসায়ী চাকরিজীবী নেতা প্রত্যেকেরই কিছু নির্জন সময় আল্লাহর সাথে ব্যয় করা প্রয়োজন এতেকাফ হল অন্তর থেকে গুনাহের দাগগুলো মুছে ফেলার সময় দুনিয়ার চাপ থেকে নিজেকে মুক্ত করে নিজের দিকে তাকানো আল্লাহর চোখে আমি কোথায় আছি কি আমার অবস্থা এসব নিয়ে ভাবার সময় এই সময়টা হলো আল্লাহর সাথে সম্পর্ক করার সময় দ্বিতীয়ত একজন দায়ের স্ত্রী কেমন হওয়া উচিত সে ব্যাপারে আমরা শিক্ষা পাই খাদিজা রাজেল্লা আনহার চরিত্র থেকে যিনি আল্লাহর পথে মানুষকে ডাকেন তার জীবন আর দশটা মানুষের মতো নয় তার জীবনের সাথে দুশ্চিন্তা নিরাপত্তাহীনতা মানসিক চাপ জড়িয়ে থাকে একজন দায়ী ব্যক্তির স্ত্রীকে অন্যদের তুলনায় অনেক বেশি সাপোর্টিভ হতে হবে স্বামীর মানসিক অবস্থার একজন দায়ের উপর অর্পিত যে গুরু দায়িত্ব আছে তা পালনের জন্য অনেক কিছু ত্যাগ করতে হয় অঢেল সময় শ্রম আর সম্পদ ঢেলে দিতে হয় দাওয়ার কাজে এবং দাওয়াতের দায়িত্ব পালন করতে গিয়ে একজন দায়ের জীবনে হয়তো পরিবারের পেছনে সময় দেওয়ার ক্ষেত্রে কিছুটা ঘাটতি থাকাই স্বাভাবিক সেক্ষেত্রে দায়ের স্ত্রীর উচিত দাওয়াতের গুরুত্ব বোঝা এবং স্বামীর কাজের কদর করা নিজের অধিকারের ব্যাপারে কিছুটা ছাড় দিয়ে দাওয়াতের কাজে স্বামীকে মানসিকভাবে সাপোর্ট দেয় একজন দায়ের স্ত্রীর কাছ থেকে কাম্য রসুল্লাহ আল্লাম বলেন গোটা দুনিয়ায় হল সম্পদ আর দুনিয়ার মধ্যে পূর্ণবতী স্ত্রীলোকের চেয়ে অধিক উত্তম কোন সম্পদ নেই অন্যান্য সম্পর্কে ডট অর্গ অথবা ফেসবুক পেজ ডবু ডেসবুক ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অথবা ইউটিউব অথবা ডবল ইউটিউব ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অর্গ 2, 0, 1, 5